देखुन और देख अर्धांगी नांगी ना प्रति रविवार रे सा पुन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذل القربى وبذل القربى واليتامى والمساكين والجار ذي والجار الجنب والصاحب بالجنب ومن السبيل وما ملكت ايمانكم প্রিয় দর্শক আমরা বিগত দুই পর্বে আলা তথা প্রতিবেশীদের সঙ্গে যে সম্পর্ক ইসলামের দৃষ্টিতে তার গুরুত্ব এবং প্রতিবেশী যে অধিকার সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা একই বিষয়ে আরও কিছু আলোচনা করব এবং এর মাধ্যমেই আলাহ কাতুল জিওয়ার তথা প্রতিবেশের যে সম্পর্ক সেই সংক্রান্ত আলোচনা আজকে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ ইসলাম শান্তির সমাজ গঠনের লক্ষ্যে এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সকল সম্পর্কগুলোকে অত্যধিক গুরুত্ব দিয়েছে সেগুলো আমরা শুরুতেই বলেছিলাম এক নম্বর সম্পর্ক হলো আলাহ কাতুল হাম আত্মীয়তার বন্ধন রক্তের সম্পর্ক দ্বিতীয় নম্বর ছিল আলা কাতুল জিবার প্রতিবেশের সম্পর্ক এবং তৃতীয় হলো আলা সাদাকা বন্ধুত্বের সম্পর্ক আল্লা আলা কাতু বি আহমতুল মুসলিমিন সাধারণ মুসলমান হিসেবে মুসলিম হিসেবে মুসলিমের সাথে যে সম্পর্ক আর সর্বশেষ হলো আল্লাহ আলা কাতু বি গরিল মুসলিমিন অমুসলিমদের সাথে মুসলিমদের সম্পর্ক এই সকল সম্পর্কগুলো যথাযথভাবে পরিচালনা করা রক্ষা করা এবং তার হক আদায় করা এর উপরেই প্রকৃত অর্থ নির্ভর করে এটি সুন্দর সমাজ বিনির্মাণ হওয়া এবং সামাজিক শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সৌহার্দ্য প্রতিষ্ঠিত হওয়া আলাহাকাতুল জিবার অত্যধিক গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক মানুষ চাইলেও তার প্রতিবেশী থেকে সে বিচ্ছিন্ন থাকতে পারে না মানুষের কাজ কাজকর্ম সবকিছুই তার আশেপাশের লোকজনদেরকে প্রভাবিত করে এবং অন্যদের দ্বারা সেও প্রভাবিত হয় কাজে এখানে একটা দ্বিপাক্ষিক একটা সম্পর্ক কিন্তু থেকেই যায় মানুষের অনিচ্ছা সত্ত্বেও এবং মানুষ কখনোই এই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে না সুপ্রিয় দর্শক আমরা এ পর্যায়ে আদামুল ইজা তাদেরকে কষ্ট দেবে না কষ্ট দেওয়া সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোক আলোচনা করেছি কত জঘন্য আল্লাহ নয় বলেছেন যে ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমানদার হতে পারে না আল্লা মানুষ যা রুহ বাবা একাহ যার ক্ষতি অনিষ্টতা অকল্যাণ থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় দ্বিতীয় হক ছিল যে আত্মহাম্মুল ওয়াল ও সবর আলা আজাহ একসঙ্গে থাকতে গেলে মানুষের কোনো না সময় কিছু ত্রুটি হবে প্রতিবেশীদের দ্বারা অনেক সময় কোন ধরনের সংলগ্ন আচরণ কিছু সমস্যা আমারও আসতে পারে কিন্তু খুঁটিনাটি প্রত্যেকটা সমস্যা নিয়ে যদি আমি আমার প্রতিবেশীদের সঙ্গে বাদানুবাদ করতে যাই অথবা প্রতিটি তাদের ত্রুটির জন্যই যদি আমি তাদেরকে এটার জন্য প্রায়শ্চিত্ত করতে বাধ্য করি তাহলে এটাও প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবে না এজন্য জন্য প্রতিবেশীদের সাথে সুসম্পর্কের অর্থ হলো এই যে তার দ্বারা কিছু দুর্ভোগ কিছু ত্রুটি এটাকে মেনে নিতে হবে আল্লাহ আল্লাপাক রব্বুর আলমিন কোরআনে পাকের মধ্যে মানুষের কষ্ট সহ্য করে এটা আমাকে ইমানদারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে আখ্যায়িত করেছেন আল কাজমিন আল গাইজাল আফিনা নাস যারা নিজেদের ক্রোধ এবং নিজেদের রাগ এবং ক্ষোভকে যারা প্রশমন করে এবং যারা মানুষের ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করতে পারে মানুষের কিছু ত্রুটি বিচ্ছুতিকে ক্ষমা করার এই উদারতা এটা একজন ইমানদারের অপরিহার্য বৈশিষ্ট্য ঠিক তেমনিভাবে আল্লাহরুল্লা আলমিনে পাকের মধ্যে হুকুম করেছেন আদিব আল এহসান আল্লাহ রবাহ আলমিন তোমাদেরকে আদল এবং এহসান সম্পর্কে দুটি বিষয়ের নির্দেশ দিয়েছেন তো এই যে এহসানের যে হুকুম আল্লাহর রব্বুল আলমিন মানুষকে করেছেন প্রতিবেশীদের সঙ্গে আলা আজাহম হাদিসের মধ্যে নবী আকরম সাল্লাহ আলহি আসাল্লাম ওই ইমানদারের প্রশংসা করেছেন তাকে শ্রেষ্ঠ বলেছেন যে মানুষের সঙ্গে মেলামেশা করে মানুষের সঙ্গে উঠা করে এবং তাদের দ্বারা বিভিন্ন কষ্ট তাদের দ্বারা বিভিন্ন ধরনের তার নিজের স্বভাব বিরুদ্ধ আচার আচরণ দুর্ব্যবহার ইত্যাদির উপর যে ব্যক্তি তা করে সবর করে নবী আকরম সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন সেই মুমিন ওই মুমিনের চেয়ে ভালো উত্তম যে মানুষের সঙ্গে মানুষের সাথে মেলামেশা করে না এই কারণে যে মানুষের দুর্ব্যবহার ব্যবহার সহ্য করতে পারে না মানুষের কিছু দুঃখ কষ্ট তার মানুষের পক্ষ থেকে আসলে সেটাকে সে বরণ করে নিতে পারে না ওই মুমিনের চেয়ে ওই মুমিন উত্তম শ্রেষ্ঠ যে মানুষের সাথে মেলামেশা করে মানুষের সঙ্গে উঠা বসা করে মানুষের কিছু দুরাচরণ মানুষের কিছু ব্যবহার এটাকে সে মেনে নেয় কাজী এটা প্রতিবেশীর আরেকটি অধিকার যে তাদের কিছু দুঃখ তাদের কিছু কষ্ট তাদের পক্ষ থেকে নিজের উপর আরোপিত কিছু এ ধরনের আচার আচরণ যেটা নিজের জন্য কঠিন হয়ে যায় নিজের উপর বার্ডেন হয়ে যায় সেটাকেও মেনে নেওয়া এই সবর এটা হল প্রতিবেশীর জন্য আরেকটি অধিকার আরেকটি অধিকার হলো প্রতিবেশীর আলমু আসাদ হাজা প্রতিবেশীর যদি কখনো হাজার দেখা দেয় কোনো অভাব অনটন দেখা দেয় তাহলে ক্ষেত্রে তার পাশে দাঁড়ানো নবী করিম সাল আলী সাদ করেছেন হাজরতে আবদুল্লাহিত আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তি ইমানদার নয় যে নিজে পেট খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজে পেট খাওয়া এটা কোনোদিন মুমিনের পরিচয় হতে পারে না ওই ব্যক্তিকে আল্লাহ নবী স্বীকৃতি দিতেম সাল না তাকে অপমান না করা তার অমর্যাদা হয় এমন কোন আচরণ তার সাথে না করা তার মান মর্যাদাকে প্রতিষ্ঠিত করা এটা প্রতিবেশীর আরেকটি অধিকার আবু হরজি আল্লাহ থেকে সাহি বুখারের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে অমং খানুকমিনবিল্লাহ হিবল্লিমিল আখির ফাল রিম দৈফা আর যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন তার মেহমানকেও সম্মান করে অমান খানুকমিনবুল্লাহ হিবল্লা আখির ফলিয়কুল খাইন আউল ইয়াসমুদ আর যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন উত্তম কথা বলে অন্যথায় সে যেন নিশ্চুপ থাকে তাহলে এ করা প্রতিবেশীর সম্মান করা তার সম্মান মর্যাদা রক্ষা করা তাকে অপমান অমর্যাদা না করা তার মান হানি হয় এমন কোন কার্যক্রম পরিচালনা না করা এটাও প্রতিবেশীর জন্য আরেকটি অধিকার ঠিক তেমনি ভাবে প্রতিবেশীর আরেকটি তার সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য আরেকটি অধিকার যেটা আজকে আমরা আলোচনা করতে চাই সেটা হলো আল ইহদাউ ইলে অর্থাৎ প্রতিবেশীকে কিছু গিফট কিছু হাদিয়া কিছু উপহার তার নিকট প্রেরণ করা এমনিতেই মুসলমানদেরকে ইমানদারদেরকে এই হাদিয়া আদান প্রদানের উপর খুব উদ্বুদ্ধ করেছেন আল্লাহ নবী বলেছেন তাহা দাও তাহাবু তাহাদাও তাহাবু যে তোমরা পরস্পর একে অপরকে গিফট করো হাদিয়া দাও উপ প্রেরণ কি হবে তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা আন্তরিকতা রিদ্ধতা মহাব্বতের সম্পর্ক তৈরি হবে এই জন্য নবী আকরম সাল আলি আসাল্লাম অনেক হাদিসের মধ্যেই মুমিন মুসলিমদেরকে পরস্পর আদান প্রদান পরস্পর গিফট এবং হাদিয়া দেওয়া উপহার উপৌকন প্রদান করার প্রতি উদ্বুদ্ধ করেছেন বিশেষ করে স্পেসিফিকভাবে যারা প্রতিবেশী তাদেরকে হাদিয়া দেওয়া তাদেরকে উপ উপহার দেওয়া এটাকে আরো বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন নবীর সুন্নার মধ্যে এই বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে একটি হাদিস আবু হরি আল্লাহ থেকে বর্ণিত কারণ নবী সাল আলহ্লাম ইয়াকুলু ইয়া নিসা আল মুসলিমাতিম সল্লা আলহ আসাল্লাম বলতেন হে মুসলিম নারীগণ যা রাতিহা এটা বিশেষ করে মহিলাদের দিকে লক্ষ্য করে আল্লাহ নয় বলেছেন হে মুসলিম নারীরা তোমাদের মধ্যে থেকে কেউ যেন তাচ্ছিল্য না করে এটা ক্ষুদ্র মনে না করে এটাকে খুব ছোট মনে না করে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে যে কোনো কিছু দেয়া। সেটা খুব ক্ষুদ্র জিনিস হতে পারে ব্যাপারটা যদি এমনও হয় যে একটা বকরি সেই বকরির যে পায়ের খুর যেটা নর্মালি ফেলে দেওয়া হয় এটা সাধারণত ব্যবহার করা হয় না যারা অভাবী তারাই সাধারণত বকরির পায়ের এই খুর এটাও তারা কিন্তু রান্না করে এটা খাওয়ার ব্যবস্থা করে এত সাধারণ বিষয় যদি হয় সেটাও যদি এক প্রতিবেশি অপর প্রতিবেশীকে হাদিয়া দেয় বা দিতে চায় দিতে পারে এবং কোনো দরিদ্র গরিব যদি এমন এমন ক্ষুদ্র জিনিসও অন্য প্রতিবেশীর নিকট গিফট পাঠায় হাদিয়া পাঠায় উপহার দেয় তাহলে নবীজ সাল আলি আসাল্লাম বলেছেন সে নারীরা সামান্য ক্ষুদ্র হাদিয়া শুধু ক্ষুদ্র এই উপহার প্রতিবেশীর পক্ষ থেকে এসেছে এসে আল্লাহ নবীর সুন্দর উপর আমল করেছে তুমি এটাকে এর ভক্তি সহকারে এটাকে গ্রহণ করে নাও প্রিয় দর্শক আমাদের বিরতির সময় হয়ে গেছে আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা আমাদের আলোচনা সমাপ্ত করব ততক্ষণ সবাই সাথে থাকবেন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 আরাম আলাইকুম আহমতুল্লাহ বিরতির পূর্বে আমরা বলছিলাম যে প্রতিবেশীদের অধিকারের মধ্যে আরেকটি অধিকার এবং তাদের হক হলো মাঝে মাঝে তাদের নিকট হাদিয়া প্রেরণ করা গিফট দেওয়া এমনিতেই নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম পরস্পর হাদিয়া এবং উপহার উপ আদান প্রদানের প্রতি মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছেন নবীজি বলেছেন তাহা দাও তাহাবু তোমরা পরস্পর পরস্পরের নিকট উপহার দাও গিফট করো হাদিয়া দাও এতে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসার বন্ধন দৃঢ় হবে মহাব্বাতের সম্পর্ক তৈরি হবে এটা তো স্বাভাবিকভাবেই সকল মুসলমানদের সাথেই মুসলিম মুসলিমের সাথে হাদিয়া আদান প্রদান করবে বিশেষভাবে স্পেশিয়াল এখানে প্রতিবেশীর কথা গুরুত্বের সাথে উল্লেখ করেছেন হজরত আবু হরোর রাজিয়া বর্ণনা করেন হে আলহিহ্লাম ইয়াকুলিমাতির মুসলিম নারীগণ তোমাদের কেউ যেন নিজের প্রতিবেশীর পক্ষ থেকে বা নিজের প্রতিবেশীর জন্য খুব সামান্য যদি হাদিয়া আসে বা হাদিয়া দেওয়ার ব্যাপার থাকে সেটা সেটাকেও যেন তারা ক্ষুদ্র মনে না করে সেটা কেউ যেন তারা তাচ্ছিল্য না করে সেটা সেটাকেও যেন তারা খুব ছোট মনে না করে ব্যাপারটা যদি এমনও হয় যে একটা বকরি সেই বকরির যে পায়ের খুর যেটা নর্মালি ফেলে দেওয়া হয় এটা সাধারণত ব্যবহার করা হয় না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 বলেছেন হে নারীরা সামান্য ক্ষুদ্র হাদিয়া শুধু ক্ষুদ্র এই উপহার প্রতিবেশীর পক্ষ থেকে এসেছে এসে আল্লাহ নবীর সুন্নার উপর আমল করেছে তুমি এটাকে এর ভক্তি সহকারে এটাকে গ্রহণ করে নাও এখানে শুধু তোমাকে কি হাদিয়া কি উপহার তোমাকে দেয়া হলো তুমি শুধু সেদিকে লক্ষ্য করবে না বরং এটা আল্লাহ নবীর একটা সুন্নার উপর আমল হয়েছে এবং এটা তোমার কাছে আল্লাহ নবীর সুন্দর ওপর আমল করতে গিয়ে তোমার একজন প্রতিবেশী তোমার নিকট হাদিয়া প্রেরণ করেছে কাজী তোমাকে এটা মূল্যায়ন করো এটা গুরুত্ব দাও নবী আকরম সাল আলী সালাম সেটা বলেছেন এবং তুমিও এভাবে তোমার প্রতিবেশীর নিকট তোমার সামর্থ্য যা আছে অল্প থাকলে অল্পই তুমি তাকে হাদিয়া দাও সামান্য ক্ষুদ্র জিনিস গিফট বা হাদিয়া হিসাবে প্রতিবেশীর নিকট প্রেরণ করতে এখানে হিনমন্যতায় ভুগতে আল্লাহ নবী নিষেধ করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা প্রতিবেশীর অনেক অধিকার নিয়ে আমরা আলোচনা করলাম এই সকল অধিকারগুলো যদি প্রতিবেশীদেরকে আদায় করা হয় তাহলে সত্যিকার অর্থেই প্রতিবেশী প্রতিবেশীদের মধ্যে সুন্দর একটি হৃদ্রতাপূর্ণ ভালোবাসার এবং আন্তরিকতার সম্পর্ক গড়ে উঠবে আর সেই হৃদ্ধতা এবং আন্তরিকতা সম্পর্কের সুফল কিন্তু সকলেই লাভ করবে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে ইতিহাস থেকে আমরা এমনই কিছু দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই যে সালাফ খৈরুল করুনের মধ্যে বা পরবর্তী যুগেও সালাফ আসলাফে এবং তারা পূর্বপুরুষগণ তারা কেমনভাবে এই প্রতিবেশীদের অধিকার তার আদায় করতেন কালামুজাহিদুন কুন্তা আবদুল্লাহিবনী অমর ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলহী বলছেন আমি একদিন আবদুল্লাহিবনী অমর রাজিয়াল্লাহ তালহুর নিকট উপস্থিত ছিলাম ও গুলামুল্লাহু ইয়সলাহু শাতান ইবনি অমর রাজিয়া তালাহ আনহুর একজন তার সার্ভেন্ট তার একজন কৃতদাস সে একটা বকরির চামড়া খসাচ্ছিল ইবনে অমরাজি তাহ তার চাকরকে বললেন ইয়া গোলাম ই তুমি যখন বকরির চামড়া খসায় সারবে তখনুদি তুমি সর্বপ্রথম এই বকরির কিছু অংশ অংশগ্রস্ত আমাদের ইহুদি প্রতিবেশীকে দিয়ে আসবে আমাকে বারবার প্রতিবেশীর ব্যাপারে তাকিদ করেছেন এমনকি আমার একসময় মনে হয়েছে যে হয়তো আল্লাহ রব আলিন প্রতিবেশীকে প্রতিবেশীর সম্পদের মধ্যে উত্তরাধিকারের অংশ নির্ধারণ করে দিবেন ঠিক তেমনি ভাবে আবদুল্লাহ হিবনুল মুবারক রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধ মুহাদ্দিস আমরা সকলেই জানি ইমামে বুখারি রহমতুল্লাহে আলাই যাদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন শিখেছেন ইমাম বুখারী একজন শেখ হলেন আবদুল্লাহ হিবনুল মুবারক রহমতুল্লাহে আলী তার সম্পর্কে ইতিহাসে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবুল মুবারক রহমতুল্লাহ আলহের একজন ইহুদি প্রতিবেশী ছিল সেই ইহুদি প্রতিবেশী কোনো অভাবে পরে তার যে ঘর বাড়ি সেটা বিক্রি করার সে চিন্তা করলো যে বাড়িটা বিক্রি করে দিব এখন সে বিক্রি করার জন্য মানুষের মধ্যে প্রচার করে দিল যে আমার ঘর বাড়ি বিক্রি হবে গ্রাহক আসলো গ্রাহক আসলে পরে সেই ইহুদি তার বাড়ির যে দাম সে দাম বলল দাম হাঁকালো সে দামটা হাঁকালো আলফান দুই দিনার তখন ক্রেতা বলল যে ভাই মার্কেট রেট অনুযায়ী তো তোমার বাড়ির দাম দুই হাজার দিনের হয় না এক হাজার দিনার হতে পারে তুমি ডবল দ্বিগুণ দাম চাচ্ছ তখন সেই প্রতিবেশী ইহুদি বলল যে হ্যাঁ তুমি যা বলেছে কথা ঠিক যে মার্কেট রেট অনুযায়ী আমার এই বাড়ির দাম দুই দিনার হয় না এক হাজার দিনারই হয় তাহলে তুমি যে দুই হাজার দিনের হাঁকছ দাম এর কারণ কি তখন সেই ইহুদি বলছে যে আমি দুই হাজার দিনের হাঁকছি এক হাজার দিনার হলো আমার বাড়ির দাম আর এক হাজার দিনার হলো আমি যে আবদুল্লাহ হিবনুল মুবারাকের প্রতিবেশী আবদুল্লাহ হিবনুল মুবারাকের মতো এমন আখলাক এবং এমন উত্তম চরিত্রের প্রতিবেশীর প্রতিপূর্ণ আচরণের অধিকারী এমন একজন মানুষের প্রতিবেশী হওয়াটা আমার কাছে এই বিষয়টার মূল্য আর এক হাজার দিনার এই জন্য আমি আবদুল্লাহ হিবনুল মুবারকের প্রতিবেশ এটাকে এক হাজারের মূল্য ধরেছি আর আমার বাড়ির মূল্য এক হাজার কাজে দুই হাজার দিনের ছাড়া আমি আমার বাড়ি বিক্রি করবো না সুলান সে যুগের আসলাফগণ তারা প্রতিবেশীদের সঙ্গে কেমন সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন ইহুদি হয়ে সে বলছে যে আবদুল্লাহ হেবুল মুবারকের প্রতিবেশীর মূল্য এক হাজার দিনার আর আমার বাড়ির মূল্য দিনার এক হাজার দিন আর না হলে আমি আমার বাড়ি বিক্রি করবো না একথা আবদুল্লাহুল মুবারকঈদাই তিনি জানতে পারলেন যে ইহুদি এই অভাবে পরে বাড়ি বিক্রি করে দিচ্ছে অথচ সে আমার প্রতিবেশী হওয়াকে এত বেশি পছন্দ করে তখন আবদুল্লাহ হেবুল মুবারক রহমতুল্লাহ আরে সেই ইহুদিকে দেখে। তাকে এক হাজার ব্যবস্থা করে দিয়ে বললেন যে তোমার বাড়ি বিক্রি করার দরকার নাই তুমি এখানেই থেকে যাও ঠিক তেমনি ভাবে ইমাম গজালী রহমতুল্লাহ আলাই তার কিতাব এহিয়াউল আলমের মধ্যেও লিখেছেন যে আন্না ইবনাল মুকাপফিয়ায় বালাগা ইবনাল মুকফিয়া রহমতুল্লাহে আলাই তিনি শুনতে পেলেন তার এক প্রতিবেশী সেও প্রতিবেশী তার বাড়ি বিক্রি করে ফেলবে যিনি সেই বাড়ির ছায় বসেছিলেন এমন সময় তার কাছে সংবাদ আসলো যে সে বাড়ি বিক্রি করবে কারণ সে অভাবগ্রস্ত হয়ে পড়েছে সে দরিদ্র হয়ে গেছে মাদিম হয়ে গেছে সে তখন ইবুল মুকাফির আহমতুল্লাহ আলী বললেন যে আমি যেই বাড়ির ছায়ায় আশ্রয় নিয়েছি যেই বাড়ির ছায় আমি আরাম করেছি যদি আমার সেই প্রতিবেশী অর্থের অভাবে তার বাড়ি বিক্রি করে দেয় অথচ আমার সামর্থ্য আছে তাহলে আমি এই বাড়ির ছায়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম যে ছায়া দিয়ে আমি উপকৃত হলাম আল্লাহ রাব্ব আলমিন আমাকে রৌদ্রের মধ্যে যে বাড়ির ছায়ায় আশ্রয় নিয়ে কিছু তৃপ্তি লাভ করার সুযোগ আল্লাহ আমাকে দিলেন সামর্থ্য থাকা সত্ত্বেও আমি যদি সেই ছায়া মর্যাদা না করি সেই প্রতিবেশীর বাড়ির এই জিল তার এই ছায়াটুকুর যদি আমি গুরুত্ব না দেই এটাকে যদি আমি মূল্যায়ন না করি তাহলে আমি এই ছায়ার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করলাম কাজেই তিনি ইবনুল মুকাফি রহমতুল্লাহ আলেই তাকে ডেকে তার টাকা দিয়ে দিলেন যে তোমার বাড়ি বিক্রি করার প্রয়োজন নেই তুমি এই বাড়িতেই অবস্থান করো এবং আমার প্রতিবেশী হিসেবেই থেকে যাও সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এভাবেই সালাফগণ তারা তাদের প্রতিবেশীদেরকে হতে পারে সেই প্রতিবেশী মুসলিম হতে পারে সেই প্রতিবেশী অমুসলিম একজন অমুসলিম ইহুদি হাজ আবদুল্লাহেব আমরাজি আল্লাহ তো নিজের বকরি জবাই হচ্ছে সেখান থেকে সর্বপ্রথম অংশটা প্রতিবেশী ইহুদির বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তিনি তার গোলামকে নির্দেশ দিচ্ছেন আবদুল্লাহ হেবুল মুবারক রহমতুল্লাহ আলাইহের প্রতিবেশী ইহুদি সে সাক্ষী দিচ্ছে যে আবদুল্লাহ হেবুল মুবারকের মতো একজন মহৎ মানুষের প্রতিবেশী হওয়া এমন একজন সৌহার্দ্যপূর্ণ আচরণের অধিকারী মানুষের প্রতিবেশী হওয়া এটা খুব সাধারণ ব্যাপার নয় এটা অনেক মূল্যবান আমার বাড়ির যতটুকু দাম এই ধরনের মহৎ ব্যক্তির প্রতিবেশী হতে পারাটা ঠিক ততটুকুই মূল্যবান সুপ্রিয় দর্শক এভাবেই সালাফের থেকে সর্বযুগে ইসলামের আদর্শ যখনই মুসলিম জাতি আঁকড়ে ধরেছে তখন তাদের মধ্যে এমন শান্তি বিরাজ করেছে সামাজিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের সকলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রাহমত দিয়েছেন এবং এভাবেই সামাজিক শান্তি প্রতিষ্ঠিত হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমাদের সময় শেষ এই জন্য আজকে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত করতে হবে এ সংক্রান্ত অবশিষ্ট আলোচনা আমরা পরবর্তী পর্ব ইনশাল্লাহ করব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 कखो एक सहाजे हाथ मानुषर मुखे हसीि फोटाते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 এবং কোড থ্রি পাঠিয়ে ডবল জিরো সমর্থন করুন ডোনেশন এবং কোড আই বি ডবল টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট